সালামুকম ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসুল ও সাহাবি আজমাইন ওমান দূরেরও কাছে সম্মানিত সুদর্শক মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার শীর্ষক এই সামষ্টিক আলোচনায় পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি বিবাহ একটি পবিত্র বন্দর বিবাহ একটি নেয়ামত বিবাহর মাধ্যমে হয় গড়ে উঠে একটি সুন্দর সুখী সংসার ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠেন নৈতিকতার ভিত্তিতে পক্ষান্তরে বিবাহের নামে যে কুসংস্কারগুলি রয়েছে সবগুলি আমাদেরকে আরেকটি জাহেলিয়াদের দিকে ঠেলে দিচ্ছে যার পরিণতি অতি গুরুতর ও ভয়াবহ এমন একটি রেওয়াজ যা কুসংস্কার হিসাবে আমরা আখ্যায়িত করবো পাপ হিসেবে আমরা আখ্যায়িত করবো সেটি হলো বিবাহ উভয় পক্ষে কথাবার্তা হওয়ার পরে ইজাবও নেই কবুলও নেই আখদ বিবাহ বিবাহবন্ধন হয়নি অথচ এঙ্গেজমেন্টের নামে আংটি পরিয়ে দিয়ে অবাধ মেলামশার সুযোগ করে দেওয়া এটা কতখানি যুক্তি। এ বিষয়ে আলোচনা করব কোরআন সন্ন্যার দৃষ্টিতে শুনবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে যে সকল অতিথিবৃন্দরা যোগ দিয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিলাম আমার ডান থেকে আছেন বিশিষ্ট আলম ইসলামিদ শিক্ষাবিদ প্রার সর্ব বামে আছেন বিশিষ্ট আলমদিন আর সমিত যথারীতি উপস্থাপনায় রয়েছি আমি হারুন হোসেন বলছিলাম বিবাহ পরস্পরে কথাবার্তা হওয়ার পরে এখনও বিবাহ হয়নি হিজাব কবুল নাই। তার আগে এংগেজমেন্টের নামে যে প্রথাটি চলছে সেটা কতখানি যুক্তি। প্রথমে এই ব্যাপারে আমরা আলোচনা শুনবো আমাদের আজকের অতিথি ডক্টর আলা জাহাঙ্গীরের কাছে ধন্যবাদ বাদ। জি এই এংগেজমেন্ট প্রথাটা মূলত পাশ্চাত্যের এই প্রথাটা ইসলামের দৃষ্টিতে হারাম এবং কুসংস্কার এই জন্য যে দিনদার মানুষেরা এটাকে সামাজিকতার নামে মেনে নিয়েছেন যেটা আমরা আগেই বলেছিলাম যে শয়তান মানুষদেরকে ধ্বংসের পথে নেয় কিভাবে ওই ফ আলু ফাহেতন কালু অজেদনা আলি হা আনা এটা তো সামাজিক নিয়ম এটার বাইরে আমরা কিভাবে যাব। এনগেজমেন্ট মতে যেটা বোঝানো হয় যে উভয় পরিবার বিবাহের ব্যাপারে একমত হয়েছেন বিবাহের আগে একটা আনুষ্ঠানিকতা ছোটো বা বড়ো আনুষ্ঠানিকতার মাধ্যমে ছেলে নিজে অথবা ছেলের কোনো অভিভাবক মেয়ের অনামিকে আংটি পরিয়ে দেবেন এটা মানে একটা জাহেলি কুসংস্কার যে আংটি মাধ্যমে বিবাহের শুরু করা ইসলামে এটা কখনোই দেয়নি বিবাহের আংটি পরানো এনগেজমেন্ট রিং পরানো বিবাহের সাথে আংটির কোনো সম্পর্ক আছে এটা সম্পূর্ণ কুসংস্কার এবং যেটা রসুল রসল বলে আত্মা তাই এই আংটির সাথে কলবের সম্পর্ক এই আঙুলের আংটি কেউ পরাতে পারবে না দেখা যাচ্ছে যে আংটি পরিয়ে এক প্রকারের ফাঁস লাগিয়ে দেওয়া যেমনটা হিন্দু শাস্ত্রে আছে যে যদি কেউ কোন যুবতির কপালে যদি একটু সিঁদুর লাগিয়ে দে। যেমন সে তার জন্য বরাদ্দ হয়ে গেল মানে পণ্যের মতো এই পণ্যটা আমি কিনে নিলাম বরাদ্দ হয়ে গেল বৈধ সম্মত বিবাহের প্রক্রিয়া না করে প্রথম যেটা আমরা অন্যায় করছি এনগেজমেন্টের অনুষ্ঠানটাই সরিয়া বিরোধী এবং এটা মেয়ের বাবার জন্য ছেলের বাবার জন্য একটা অবৈধ কর্ম দ্বিতীয়ত এর মাধ্যমে যেটা দ্বিতীয় পরবর্তী নামে যেটা পরবর্তী অবৈধ যেটা হচ্ছে ছেলে মেয়েকে তোমরা বিবাহ করবে আগামী ছ মাস পরে তার আগে এখন তোমরা পরস্পরের স্বামী হতে যাচ্ছ কাজেই তাদেরকে পরিবার মেনে নেয় তারা এখন করেছে চলো বাইরে যাই বেড়াতে যাই এক গাড়িতে বেরোলো সিনেমা দেখতে গেল। এটা আরেকটা ব্যবচারের দরজাগুলো খুলে দেওয়া চোখের ব্যবচার অন্তরের ব্যবচার বিভিন্ন রকমের অশালীনতা দরজা খুলে দিল এরপরে বিবাহ যদি হয় তাহলেও পাপ করে আমরা বৈধ কাজে যাচ্ছি আর যদি বিবাহ না হয় তাহলে তো দুজনের জন্য ভয়ঙ্কর পরিণতি দেখে আনা কাজেই আমরা সামাজিকতার নামে এটা আমরা বিভিন্ন মিডিয়ার অনুষ্ঠানে দেখি আমরা ইউরোপ আমেরিকার সিনেমায় দেখি যে এনগেজমেন্ট হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান মৃত্যুদিনের অনুষ্ঠান কেক কাটার অনুষ্ঠান এনগেজমেন্ট অনুষ্ঠান এগুলো যখন আমরা মিডিয়ায় দেখতে পাই তখন আমরা মনে করি এটা আমার সন্তানের জন্য করব আমার সন্তানের এটা করব তো এইভাবে এই এনগেজমেন্ট অনুষ্ঠানটাও একটা কুসংস্কার এবং এনগেজমেন্টের পরে যে ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে হচ্ছে এটাও একটা কুসংস্কার অবৈধ বিয়ে হয়ে যাবে যে এখন সমাজের বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে বিবাহের পূর্বেই একটা তাদের অবাধে বিলামিশার একটা চুক্তি एक पर्या तीन मास छबर पर विवाह तार आगे एक मौखिक बंधन ओ समय एक आंग पड़े देवरासूल सल्लाम ओ बागुली एक पेश करते चाची असल आल्ला रसुली समाज के परिसिति के लक्ष्य कर अनासरज्लाह तला रसुल्लामाह পিতা ছাড়া অভিভাবক ছাড়া বিবাহ হয় না এবং দুইজন সাক্ষী ছাড়া বিভা হয় না একটা বিবাহ বৈধতার জন্য দুইজন সাক্ষী লাগবে এবং পিতা লাগবে পিতা না থাকলে যে অভিভাবক লাগবে সাথে সাথে রাসুলের সন্ন্যাত অনুযায়ী পদ্ধতি অনুযায়ী আল্লাহ রসুল কালেমা আল্লাহ বলছেন যে এরকম আখাস্ত মোহন নিক কালেমাতিল্লাহ তোমরা ওইসব মেয়েদেরকে গ্রহণ করেছ আল্লাহর কালেমায় আল্লাহর কালেমা কি খোদবাহ হওয়ার পরে রসুল সাল্লাহ আলি ইসাল্লাম দু একটি কথা বলতেন যেমন কথাগুলিকে আমরা এইভাবে আমাদের ভাষায় নিয়ে আসতে পারি যে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো तक वो झलेटी बोलें ग्रहण कर लगता वास्तवता होते गुरुत्वपूर्ण कथा तीन बार बोलत कथाटी तीन बार बलाटाई सुंदर आगे खुद बाहर तरह यू कथा तार नाम हलो विवाह एर पर एक स्थान नहीं जाए पिता मातार पक्ष पक्ष एक बासर घर व्यवस्था हो तरह सकाले तर एक अलिमार व्यवस्था थक नाम विवाह एक मौखिक कथा हलो छोटे विवाह আর হাতে আংটি পরিয়ে দিবে এরপর তারা হাটে যাবে মাঠে যাবে বিভিন্ন এখানে দুটা জিনিস একটা হলো যে ওই একটা অনুষ্ঠান হয় সেখানে প্রচুর খরচ করে মানে আংটি অনুষ্ঠান এটা একটা দুই নম্বর হচ্ছে এইখানে আংটি নামে এই অনুষ্ঠানে সকল দর্শকের সামনে ছেলে মেয়েকে বৈধ করবে সেগুলি বাদ দিয়ে কুসংস্কার ঢুকে দিলাম যে আংটি পরাই দিল এরপর আংটি পরানোর অনুষ্ঠানে হয়তো তারা বলবেন যে এখানে তো অসংখ্য সাক্ষী আছে পিতা মাতাও অসংখ্য সাক্ষী থাকা আর নির্ধারিত সাক্ষী পার্থক্যটা হলো তারা কিন্তু কেউ কারোর উত্তরাধিকার পায় না কেউ কারোর আইনগত অধিকার পায় না বৈবাহিক অধিকার পায় না বিবাহটা হতে হবে যেটা শেখ বলেছেন কালেমা যে হ্যাঁ আমি বিবাহের প্রস্তাব দিলাম আমি বিবাহ কবুল করলাম বিবাহ সম্পূর্ণ হয়ে গেল সম্পর্ক তৈরি হলো এই পিতা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শয়তান কিন্তু বসে নেই শয়তান যখন দেখে যে দুইটা ছেলে আমি কোন পাপ কাজে লাগাইতে পারলাম না তখন আল্লাহ রব আলিন কালিমার মাধ্যমে একটা বৈধ চলাচলের একটা সার্টিফিকেট দেন টিকিট দিলাম তোমরা চলতে পারো শয়তান বলে তার আগে কাজটা আমি সেরে দিই এঙ্গেজমেন্টের মাধ্যমে আমি একটা টিকিট দিলাম এবার তোমরা চলাফেরা শুরু করো যেখানে আল্লাহর টিকিট নিয়ে তারা বৈধ সম্পর্ক করত। এখন শৈতানের টিকিট নিয়ে তারা ওই বিয়ের পূর্ব সময়টার মধ্যে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে আর ওই শয়তানের টিকিট নিয়ে তারা যা করছে তাদের সম্পর্ক যখন অবৈধ হয়েই গেছে তখন আল্লাহর টিকিট যখন তারা পাবে তাদের ওই আকর্ষণ থাকবে না সম্পর্কের মধ্যে যে মধুর পবিত্রতা এবং আন্তরিকতা মহাব্বত ভালোবাসা যেটা থাকার ওটা থাকে না যার ফলে আমরা দেখি এই জাতীয় বিয়েগুলোর মধ্যে কোনো রকমের বরকত রহমত ভালোবাসা সৌহার্দ্য কিছুই থাকে না কদিন পরই গণ্ডগোল শুরু হয়ে যায় কদিন পরে এই পক্ষ ওই বিয়ের আগে যেমন বসছে বারবার বিয়ের পর আবার ওই সেই একই কাহিনি বিয়ের পরও আবার ওই বৈঠকগুলো আবার হচ্ছে অথচ এই হালাল জিনিসটাকে আমরা কঠিন করে ফেলে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়ো সমস্যা হালাল জিনিসকে কঠিন করে ফেলি আর ওই কঠিন করার কারণে এই কঠিন্যতা কিন্তু থাকে দীর্ঘদিন অব্যাহত থাকে বিয়ের আগের এই হয়েছে বিয়ের পর বেশি হয় কখনো মিলিয়ে দেওয়ার জন্য এগুলো মূল বিষয়টা একটা পবিত্র সম্পর্ক যেটা আল্লাহ বরকত বলেছেন রহমত বলেছেন মাওাদ্দা বলেছেন এটা যদি আমরা গোনার কাজ দিয়ে শুরু করি তাহলে তো আর আমরা সেই বরকতের আশা করতে পারি না জীবনে আমরা অনেক গোনা করি করবো মাধ্যমে দুর্ভাগ্যজনক ভাবে আধুনিক জাহেলিয়াতের নামে যে কুসংস্কার খারাপ আনুষ্ঠানিক কথাগুলো এগুলো আমাদের এই বিবাহ অনুষ্ঠানটাকে আরামের মাধ্যমে ধন্যবাদ সম্মানিত যেতে হচ্ছে ছোট্ট একটা বিরতিতে ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী Allah, وسلم, की? शेख मंगलवार प्रत साढ़े दस टाय टे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 বিরতির পর আবার এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি শেখ যেটা বলছিলাম জি আলহামদুলিল্লাহ আমরা সম্মানিত দর্শক মন্ডলীকে বলতে চাচ্ছি যে পৃথিবীর অনেক মানুষই এখন এই ধরনের একটা অবৈধ সম্পর্ককে বলছে যেটা সামাজিকতা এই এত বড় অন্যায় কাজকে সামাজিকতা বলা মানে মানুষের জ্ঞান না থাকা এই কথাটাই रसुल सला सल्लम उम्मातर पर भय करी कतगुलो विषय तरह एक विषय हईम्मजिल्ली भ्रांत आलेम भ्रांत आले मोलमार बेपारे भय करी दुई नम्बरे बोलेंहे उम्माति मुशरकिनार किम्म मुशरेक मिसे जाए এই কথাটাই রাসোলেসালো এখানে এভাবে বলছেন নিশ্চয় আমি তোমাদের উপরে ভয় করছি শাহ গাইয়ে ভ্রান্তের প্রবৃত্তি এমন প্রবৃত্তির ব্যাপারে ভয় করছি যে প্রবৃত্তি তোমাদেরকে অন্যায়ের দিকে নিয়ে যাবে আর অন্যায়কে তোমরা বৈধ মনে করবে তার একটা হলো এই ফি বতুন অফি ফরুজ অশাহাতিল বিদা তিনটে জিনিস ওখানে বলেছেন যে তোমরা এই যে আপনার এংগেজমেন্টের নামে নামে যে এই যে অবাধ সুযোগ করে দেওয়া এবং বিয়ে হয়নি অথচ সেখানে অসংখ্য মানুষের মেলা বসানো আর নারীকে এটা নিয়ে সেখানে যাওয়া পাশাপাশি বসানো আংটি পরানো কেন এটাই হচ্ছে প্রবৃত্তি যে কথাটা আসলে এখন সমাজে সে আসলে অনেক ক্ষেত্রে সামাজিক কারণে বাধ্য হয়ে যায় না মেয়ে বিয়ে হবে না তবে এটা একশো বার পাশাপাশি দর্শকদের বলবো আমরা মেয়ের বাবা মাজলুম এটা একশো বার পাশাপাশি আল্লাহ কিন্তু কোরআন কেন বলছেন এটা কোনো মুভমেন্ট পিতা করতে পারেন না তিনি যদি করেন অর্থাৎ একটা হল সামাজিক বাধ্য বাধ্যকতায় মাজলুম হয়ে কিছু পয়সা খরচ করা মাজলুম হয়ে কিছু জুলুম শিকার করে নেওয়া আরেকটা হলো অশালীনতাকে প্রশ্রয় দেওয়া অশালীনতাকে আমার মেয়ের জন্য আমার সন্তানের জন্য আমার ছেলের জন্য প্রশ্রয় দেওয়ার অর্থই হলো নিজেকে দায়ুস হিসেবে আল্লাহ তালার কাছে প্রমাণিত করা কারণ আল্লাহ কোরআনকারিমি বলছেন কু আুসম আহকুম না রা এটা আমাদের পারিবারিক দায়িত্ব যেটা শেখ আগের হাদিসে বলেছেন যে কুল্লুকুম রায় নোলুকুম আসে কাজেই আমরা জুলুমের কারণে অর্থনৈতিক জুলুম সামাজিক জুলুম মেনে নিতে পারি কিন্তু জুলুমের কারণে আপনি এই কুসংস্কার থেকে বেঁচে যাবেন আর কখনো কারোর জন্য এইরকম কুসংস্কারকে একটা সামাজিকতার নামে চালিয়ে দেওয়া বৈধ হবে না এবং জ্ঞানের পরিচয় হবে না এখানে একটা মজার বিষয় হলো যে মানুষ অনুকরণপ্রিয় এবং মানুষ মনে করে যখন শহরে বাস করে টাকা পয়সা হয়ে যায় লাট বাড়িতে থাকে গাড়ি হয়ে যায় তখন সে চিন্তা করে যে আমি তো এমন কাজ করতে পারি না যেটা গ্রামে চলে সুতরাং আমাকে ইউরোপ আমেরিকার মতো হতে হবে আমাকে হতে হবে মডার্ন না আলট্রামডার্ন এই চিন্তা নিয়ে কিন্তু মানুষ এইগুলিকে একেবারে গাছ হওয়া বিষয় করে ফেলেছে জি জি এখানে আরেকটা বিষয় মানুষ অনুকরণ প্রিয় এটা একশোবার কিন্তু মানুষ যখন মনুষ্যত্বে পূর্ণতা পায় সে আর অনুকরণপ্রিয় থাকে না যেমন প্রাণীরা অনুকরণ প্রিয় হয় শিশুরা অনুকরণ প্রিয় হয় শিশুরা এত অনুকরণ প্রিয় হয় যে বহুতলা বিল্ডিং এর উপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে দেখছে নিজেরাও ঝাঁপ দিয়ে পড়ে সিনেমা টিভিতে যখন দেখে কাউকে জবয় করে নিজেরাও জবয় করে কেন শিশুরা অনুকরণপ্রিয় মানুষ যখন মানবীয় পূর্ণতা পায় ভবিষ্যৎ চিন্তা করতে পারে তাহলে তারা অনুকরণ প্রিয় হওয়া উচিত নয় যদি আমরা বড় হওয়ার পরে অনুকরণ প্রিয় হই সমাজ আমি করবো তাহলে আমি আমার মনুষ্যত্বের শৈশব পার হতে পারিনি এই যে অপর সংস্কৃতিটাকে আমরা এখন নিজস্ব সংস্কৃতি বলে চালিয়ে দিচ্ছি যে কুসংস্কারটাকে তাহলে আমাদের পরিণতি কি হবে আমাদের পরিণতাম বলেছেন যে যাকে ভালোবেসে তার অনুকরণ করবে আদৃশ্যতা অনুকরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত কিন্তু শেখ এখানে একটু বলতে চাই সেটা হচ্ছে ইসলাম যখন বলে আদুনিয়া কুল্লুহা মাতা ওখাই ইসলাম যখন এই কথা বলে যে সমস্ত গোটা জগৎটাই এর থেকে তুমি উপকৃত হতে পারো এর মধ্যে সবচেয়ে উপকৃত হওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে নেককার মেয়ে স্ত্রী তখন তারা বলে যে নেকর বিবিদ সে উপকৃত হওয়ার জিনিস সে সম্পদ মানে মনে নারীকে ইসলাম একেবারে নিম্ন শ্রেণীতে রূপান্তরিত করেছে কিন্তু যখন আমরা জায়গা জমিন বিক্রির মতো মেয়েকে বায়নার মতো ওই যে আঙ্কীকরণ মানে কি বায়না করেন জায়গা জমিনের মতো যখন বায়না করতেছি সেখানে একটা আধুনিকতা হয়ে গেছে সেখানে একটা সমাজ হয়ে গেছে সেখানে ইসলামের কথাটা আর কানে আসে না আসলে ইসলাম যে কথা বলছে ইসলাম যে নারীকে একটা মর্যাদা দিতে চায় তাকে ছোট করতে চায় না এগুলো স্পষ্ট প্রমাণ তোমাদের প্রত্যেকটা কাজ নারীকে পণ্য হিসাবে তোমরা বানাচ্ছ পণ্য আজকে মডেলিংয়ে দেখেন নারীকে পণ্য হিসাবে ব্যবহার করছে তার রূপ যৌবন শরীরকে বিক্রি করা হচ্ছে সেখানে তার সম্পদ তার ইজ্জত সম্মান নষ্ট হয় না আর ইসলাম যখন বলবে তাকে পর্দার মধ্যে সম্মানের সাথে রাখতে তখনই তার অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে আজকে এই এঙ্গেজমেন্টের ব্যাপারটাও ঠিক এইরকম আমি নিশ্চিত যে আসলে মুসলমানরা এটা কী করা যে মুসলমানরা এটা কী করা করে কারো যদি আত্মসম্মান বোধ থাকে ধর্মীয় আত্মসম্মান এই যদি কারো থাকে সেই কাজটা করতে পারে না যে আমার মেয়েকে আমি পণ্যের মতো বায়না করব যে আটকাবো আমার মেয়েকে তার সাথে বিয়ের সাথে ছাড়াই এটা আসলে আমরা মনে করি তাকে অপমান করা ছাড়া অন্য কিছু নয় যে কুসংস্কার মানে খারাপটাকে ভালো মনে করা যাতে কল্যাণ নেই সেটাকেই ভালো মনে করা হচ্ছে কুসংস্কার যেটাকে রাসুল্লা সুল্লা সাল্লাম জাহেলিয়ত বলেছেন আমরা যেটাকে বিভিন্ন পর্যায়ে জাহেলিয়ত হিসেবে উল্লেখ করেছি যে দেখুন এত অন্যায় কাজের মাধ্যম দিয়ে একটা নারী পুরুষকে অবাধ মেলামেশা এবং অপকর্মের দিকে ঠেলে দিয়ে কোনো গার্জেন যেন মনে না করে যে আমি একটা সুন্দর কাজ করেছি আমরা আমরা বিবাহ পদ্ধতিতে রসুলামের নির্দেশনাগুলো মেনে চলব বিবাহের আগে আমরা ক্রমান্বয়ে যেটা যাচ্ছি ছেলে পারিবারিকভাবে দেখা হবে যোগ্যতা আছে কিনা এবং এখানে দিনদারি দেখবো এরপরে বিবাহের আগদের মাধ্যমে তাদেরকে পবিত্র জীবনী দিয়ে দেবো তাদেরকে মাঝখানে ঝুলন্ত রাখবো ঝুলন্ত রাখার অর্থই তাদের মানসিক কষ্ট অথবা তাদের পতস্খলন কাজেই আমরা রসুল্লাহ সোমনাথ পদ্ধতিতে আমরা বিবাহ দেওয়ার চেষ্টা করব সব কিছু ঠিক হলে আগে হয়ে যাবে তারপরে তারা তাদের জীবন শুরু করবে বিবাহের যে কালেমার মাধ্যমে বিবাহ এটা করবো আমরা রসুল্লাহ সালামের সন্ন্যতকে ইসলাম নির্দেশকে আঁকড়ে ধরে থাকব অপর সংস্কৃতির কাছে মাথা নত না করব তাহলেই পবিত্র জীবন এবং পরবর্তী প্রজন্মের পবিত্রতা রক্ষা করতে পারবো জি ধন্যবাদ আচ্ছা সামাজিকতাটা কি সামাজিকতাটা কি ওরানসন্নার বাইরে আলাদা কিছু না সামাজিকতার নামে মানে কোরআনসন্নার নির্দেশ লঙ্ঘনের পথ খোঁজাই তো শয়তানের পথ সামাজিকতা অবশ্যই সামাজিকতা রয়েছে মানুষ সামাজিক সমাজের মানুষকে ভালো কাজে সহায়তা করা সমাজের মানুষের পাশে দাঁড়ানো কিন্তু সমাজের জাহিলিয়াতকে নিজের জন্য মেনে নেওয়া এটা সামাজিকতা নাই এটাই জাহিলি এখন যাকে আমরা সামাজিকতা বলছি সেটা হচ্ছে পাশ্চাত্যদের প্রত্যেকটা নোংরা নীতি মুসলমানের ভিতরে ঢুকবে আর এক শ্রেণীর মুসলমান মনে করবে যে এখন ওইটারই প্রয়োজন এবং আধুনিকতার নামে প্রগতিবাদিতার নামে এই সমস্ত জিনিসগুলি আপনার অগ্রসর করে সামনে সমাজের লোক যত জ্ঞানহীন হবে তত ওই অন্যায় কাজগুলিকে নেয় বলবে অন্যায় কাজগুলিকে ন্যায় বলার প্রমাণই হচ্ছে যে মানুষ আর এখন বিবেক নেয় নেয় আল্লাহ রাসুল কথা বলেছেন যে এমন এক সময় চলে আসবে যে সত্যকে বলবে ঈশ্বর দাকল সাদেক সত্যকে বলা হবে। মিথ্যা আর মিথ্যা কে বলা হবে সত্য কুসংস্কারের বলা হচ্ছে যে এটা সামাজিকতা এটা আশ্চর্য একটা নেহায়ত অন্যায় কাজকে বলা হচ্ছে যারা চায় যে মোমেনদের সমাজে অশ্লীলতা প্রসারতা লাভ করুক তাদের দুনিয়া এবং আখেরাতে কঠিন শাস্তি রয়েছে তাহলে বিবাহের মাধ্যমে আমরা এখনো বাঙালি সমাজ অশ্লীলতাকে ঘৃণা করি সবাই সব ধর্মের মানুষই অশালীনতাকে যেভাবে পাশ্চাত্য মেনে নিয়েছে আমরা নিয়ে নি আলহামদুলিল্লাহ কিন্তু এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা অশালীনতাকে প্রশ্রয় দিচ্ছি কাজেই যারা এটা মেনে নিচ্ছেন বা এই ধরনের অনুষ্ঠান হোক এটা আশা করছেন বা প্রশ্রয় দিচ্ছেন তারা কিন্তু আল্লাহর ওয়াদা কিন্তু দুনিয়ার গজব পেতে হবে তাদের সম্মানিত সদি দর্শক আমাদেরকে জানতে ইচ্ছে করছে কিন্তু সময় বলছে আজ আর নয় আবারও কখনো ইনশা আল্লাহ তফিক হলে এ ধরনের বিষয় নিয়ে আমরা আলোচনা করবো বিবাহ পবিত্র বন্ধন এটাকে যেন পবিত্রই রাখি সামাজিকতার দুঃখাই দিই আমরা যেন অপসংস্কৃতিকে আমদানি না করি যখনই অপসংস্কৃতি আমদানি করব যে ধর্মের যে রীতিকে আমদানি করব সেই রীতির সাথেই হবে আমাদের সম্পর্ক সেই রীতির সাথেই সেই ধর্মের লোকদের সাথে আমাদের হাসর আল্লাহ না করুন অতএব এই সামাজিকতার নামে কখনও এই আংটি পরানো আর এই আধুনিক কুসংস্কার যেগুলি আমরা যেন কখনও আমাদের সমাজে আমদানি না করি আল্লাহরবুল্লা আলমিন আমাদের সকলের সুবুদ্ধির উদয় দান করুন আমীর আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিফ মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা ইসলামের উপরে আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানীম্মদারুল হোসেনের উপস্থাপনায় अनन्न्य गुणावलते माना दुनिया आज रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टेलिंग